লিটল মার্মেড অনেক কাল আগে সমুদ্রের গভীর দেশে সাগর রাজার এক সুন্দর রাজত্ব ছিল যেখানে তিনি তার ছয় কন্যা ও বৃদ্ধা মাকে নিয়ে বাস করতেন রাজা তার সব কন্যাকেই ভালোবাসতেন কিন্তু ছোট কন্যাকে সব বেশি ভালোবাসতেন তার নাম লিটল মার্মেড ইভা একদিন ছিল তার পঞ্চম কন্যার জন্মদিন সকলে রাজসভায় উপস্থিত হয়েছিল জন্মদিন উদযাপন করবার জন্য আমি গল্পের সঙ্গে ঘোষণা করছি যে আমার পঞ্চম কন্যা মেরিনা আজ আঠেরো বছরে পদার্পণ করলো আমি তাকে সমুদ্রের উপরে পাঠাচ্ছি সূর্যের আলো ও খোলা হাওয়া উপভোগ করার জন্য সবাই মজা করো বাবা শুধু মনে রেখো সমুদ্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে আর আমাদের সেগুলো পালন করা উচিত মানবাজ্যের অধিবাসী আর থাকবো সাবধানে থেকে আর মানুষের কাছাকাছি যেও না আ বাবা আমিও সঙ্গে যাব? তোমার পালা এখনো আসেনি সোনা কিন্তু আমিও মানুষদের দেখতে চাই सबा तुम भाषा किए मानते तुम्हारा एक बच्चे बाकी चलो খেলা যাকত মানুষেরা কি আমাদের মতো দেখতে না তাদের পা আছে আমাদের নেই তাহলে মানুষেরা আমাদের থেকে আরো লম্বা না रक्षा करते समुद्र के दूषित ना कत ईश्वर आशीर्वाद तीन सौ बचर पर्त माना मारा गेले समुद्र फैना अस्तित्व কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের ত্রিপুর দশায় যদি ভালো কাজ করি তবে আমরা অমর হতে পারি আর পবন দেবের পরিগে নিয়ে যায় তাদের সঙ্গে থাকতে ও তাই নাকি ঠাম্মি এবার ঘুমিয়ে পড় অনেক দেরি হয়ে গেছে শুভরাত্রি শুভরাত্রি ঠাম্মি মানুষ ত্যাগবার ইচ্ছায় ইভাগ দিন গুনতে শুরু করল দিন যায় মাস যায় লিটল মার্মেডো মানুষ ত্যাগবার জন্য ক্রমে অধীর হয়ে উঠল তার আঠেরো বছরের জন্মদিনের আগের রাত্রে সে ভালো করে ঘুমোতে পারল না মহারাজের রাজসভাতে পৌঁছলো মাত্রই তার বোনেরা তার দিকে ছুটে এলো এবং তাকে শুভজন্মদিন জানাল ধন্যবাদ আমার প্রিয় বোনেরা भा। खा যখন তোমার আশি বছর হবে আমি চিন্তা করবেন না মহারাজ আমি ওর দিকে নজর রাখবো ও ঠিক আছে কিন্তু সূর্যাস্তের আগে ফিরে এসো না হলে আমি কিন্তু তোমাকে ভেজে খেয়ে ফেলবো ফিরে আসব মহারাজ বাইরের পৃথিবী দেখবার জন্য চিড়ির চেয়ে দ্রুত সাঁতার কাটছিল একটু পরেই লিটল মার্মেট সমুদ্রে পৌঁছলো আর ওই লোকটা ওকে তো অবিকল আমার পুতুলের মতো দেখতে আমার মনে হয় উনি একজন রাজপুত্র মনে হচ্ছে উনি জন্মদিন পালন করছেন রাজপুত্র রূপ দেখে সে এত মোহিত হয়ে গেল যে সে গান গাইতে লাগলো কালো গোটা সমুদ্র হয়ে উঠতে লাগল শক্তিশালী অনুভব করতে পারছি রাজপুত্র সাবধান কিন্তু কেউ তার চিৎকার শুনতে না বাঁচিয়ে তুলল আর সেই রাজপুত্রের সঙ্গে সাঁতরে সমুদ্র তীরে পৌঁছল চোখটা খোল রাজপুত্র সে রাজপুত্রর জ্ঞান ফেরানোর জন্য অপেক্ষা করছিল নিয়ে যাওয়া যাক ঠিক তখনই রাজপুত্রের জ্ঞান ফিরলো আর তিনি একটি মেয়েকে দেখতে পেলেন আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ রাজপুত্র জানতেও পারলেন না যে তার প্রাণ বাঁচিয়েছিল লিটল মার্মেডি বাঁচালে আছেন তাতেই আমি খুশি সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল তাই তারাও নিজ নিজ রাজ্যে ফিরে গেল লিটল মার্মেড খুব দুঃখ পেল কারণ সে জানত যে রাজপুত্রের সঙ্গে তারা আর কখনও দেখা হবে না नियमी <laughs> আমি পরোয়া করি না আমি ছাড়া যিনি তোমাকে সাহায্য করতে পারেন কিন্তু কারবার আমার রাজপুত্রের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি বলো আমাকে তিনি কে কালো পাহাড়ের সমুদ্রটাইনি দ্বিতীয়বার চিন্তা না করেই লিটল মারমেড ও চিংড়ি রাজপ্রাসাদ ছেড়ে ডাইনির টেলার উদ্দেশ্যে রওনা হল ডাইনি তার জাদুগুলোকে দেখতে পেল যে রাজগন্নাথ তার দে এবার সব শেষ রাজকন্যা সমুদ্রের সব প্রাণীর উপকারী সবচেয়ে ভালোবাসার মানুষ এবং তার ভালো কাজের জন্য সে পর জন্মে পরি জন্ম নেবে আবার আর সেটাই হবে তোমার প্রায়শ্চিত্ত যে মুহূর্তে সে পরী হয়ে যাবে তুমিও তোমার জীবন হারাবে আমি পরোয়া করি না আমি শুধু তার সাথে থাকতে চাই তুমি কি পারবো। সামর্থ্য অনুযায়ী মূল্য দেব বেশ তাহলে আমি বদলে তোমার সুন্দর কণ্ঠস্বরটা দিয়ে নেব লিটল মার্মেড সেই পানীয় নিয়ে সমুদ্রের উপকূলে চলল সে উপকূলে পৌঁছলো এবং সে জাদু পানীয় পান করল হঠাৎ সে প্রবল ব্যথায় অজ্ঞান হয়ে গেল আর তার দুটো ল্য রূপান্তরিত হলো। তার যখন জ্ঞান সে রাজপুত্রকে সামনে দেখতে পেল এবার তোমার চোখ হলো সুন্দরী তুমি নিরাপদ তুমি কোথা থেকে এসেছো। তোমাকে উপকূলে পড়ে থাকতে দেখে নিয়ে এলাম তুমি এখন একটু বিশ্রাম করো পরের দিন লিটল মারমেড হাঁটতে শুরু করল রাজপুত্র তাকে দেখলো আর খুব আনন্দিত হলো। বাহ সত্যি আমি আজ খুব খুশি তুমি আমার সাথে নাচবে বাহ তুমি তো বেশ সুন্দর নাচো আজকের দিনটা সত্যি সুন্দর আমার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছি মজা উনিও তোমাকে ভালোবাসেন দেখো मन भे ग রাজা তার রাজপুত্রের বিবাহের কথা ঘোষণা করলেন আমি তাকে চিরকালের জন্যে পৌঁছে সাগর রাজার তার মেয়েদের সমস্ত কথা বলল হে ঈশ্বর আমার কন্যাকে রক্ষা করুন আমি জানি এটা সেই দুষ্টী রাজা সমুদ্র কাছে প্রার্থনা করলেন এবং তার ত্রিশুল নিয়ে চিড়ির সঙ্গে সমুদ্র উপকূলের দিকে সাতার কাটলেন এদিকে বাকি বোনেরা তখন রওনা হল আমার বোন আজ সত্যি বিপদে পড়েছে আমরা তোমাকে অনুরোধ করছি তুমি তোমার জাদু মন্ত্র ফিরিয়ে নাও হ্যাঁ দয়া করো আমরা তোমার দয়া ভুলব না दि के राजा केन्द्रा जी तुम्हें डायन जदू के पाल्ट कथा मत कहते राजपुत्र के हत्या करते तब तुम मत्स्य कन्या रूपान्तरित আমি আমার মা তুমি বাবা আর বোনেরা কাঁদছে সে সেই ছোড়া নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল রাজপুত্র তখন নিজের ঘরে ঘুমচ্ছিল সে রাজপুত্রকে হত্যা করার জন্য তার বুকের দিকে ছোড়া তুলল হে ভগবান আমি আমার ভালোবাসার সঙ্গে সে তার বাবা আর বনেদের কাছে ফিরে গেল চুরিতে রক্ত নিয়ে তারা সকলে অবাক হয়ে গেল এদিকে সূর্য উঠবার সময় হয়ে গিয়েছিল সে সমুদ্রের কাছে গেল আর তার পুতুল সহ সমুদ্রে ঝাঁপিয়ে আবির্ভূত হয়ে তাকে সমুদ্র থেকে তুলে নিল ঈশ্বর মাতা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কনার প্রাণ বাঁচিয়েছেন আপনারা আমি কোথায় তুমি আমাদের সঙ্গে আকাশে রয়েছ আমরা হলাম রাজ্যের পরি তোমার উদারতার জন্য আমরা এসেছি পুরস্কৃত করতে তুমি মানুষ ও সামুদ্রিক প্রাণীদের ভালোবাসো তুমি এখন অমরত্ব লাভ করবে আর পরজন্মে মানুষ হয়ে জন্ম নেবে অসংখ্য ধন্যবাদ দেবী মা লিটল মার মেট সকলের উদ্দেশ্যে শেষ বিদায় জানাল ভালোবাসব রাজপুত্র পরের জন্মে তুমি আমার প্রিয় হয়ে জন্মাবে বিদায় প্রিয় বিদায় সে স্বর্গের পরিদের সঙ্গে ক্রমশ আকাশের অনেক উঁচুতে উঠে মিলিয়ে গেল